বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ওরহমতুল্লাহি আরজিমিন সমান দর্শকবৃন্দ আল্লাহর পথে দাওয়াত দিতে হবে প্রত্যেকটি ইমানদারকে ইমানদার মাত্রই দাড়ি সুতরাং দাওয়াতের বিভিন্ন ক্ষেত্র জানতে হবে দাওয়াতের বিভিন্ন নিয়ম কারণ পদ্ধতি বুঝতে হবে আমাদেরকে সেজন্য আমরা যারা দাওয়াতের পথে কাজ করে যাচ্ছেন তাদের সাথে আপনাদের সাক্ষাৎকার দেওয়ার চেষ্টা করছি তাদেরকে নিয়ে আসছি সেই ধারাবাহিকতা আমরা শেখ মাহমুদ হাসান সাহেবকে কয়েকবার নিয়ে এসেছি আমরা আবারও আজকে আমাদের অনুষ্ঠানে আহ্বান করেছি তিনি আমাদের আহ্বান সারা দিয়ে অনুষ্ঠানে এসেছেন আমরা তার কাছ থেকে আজকে জানবো যে মহিলাদেরকে দাওয়াতের ক্ষেত্রে বা পরিবারে আমাদের দাওয়াতের ক্ষেত্রে কি কী করণীয় আছে এজন্য আমরা মোহতারামের কাছে যাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহুল মোহতারাম আপনি আলহামদুল্লাহ ইসলাম কি গুরুত্ব দিয়েছে এবং কেন গুরুত্ব দিয়েছে সেটা আমরা বলেছিলাম যে আপনি বলেছিলেন যে মহিলাদের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সরিয়তি আমাদেরকে বলেছে এবং মহিলা আমাদের অর্ধাংশ তাদের গুরুত্ব না দিলে ক্ষতিগ্রস্ত হয় এই জিনিসগুলো বলেছেন আমাদের মহিলাদেরকে দাওয়াতে বোতে রাখতে হলে আর কিবাদ আলহামদুল্লাহ আলম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের পরিবারটা যেন ইসলামিক একটা পরিবার একটি পরিবারকে ইসলামিক পরিবারে রূপান্তর করতে হলে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ঘরের মহিলা মহিলা কারণ পুরুষরা প্রায় সময় ঘরের বাইরে থাকে নানা কাজে তাদেরকে বাইরে থাকতে হবে ব্যবসা বাণিজ্য কাজ কারবারে বাইরে থাকে কিন্তু নারী এবং সন্তানরা খুব ক্লোজলি থাকে খুব কাছাকাছি থাকে এই অবস্থায় নারীর ভূমিকা পরিবারকে ইসলামীকরণের জন্য অত্যন্ত অপরিসীম এই জন্য নারীদেরকে ইসলামের জন্য তৈরি করতে হবে আমরা আগের পর্বে অনেক দিকগুলো আলোচনা করেছি যে নারীদের জন্য ইসলামিক সার্কেল হওয়া দরকার ওয়াজ মাহফিল তালিমের মাহফিল হওয়া দরকার মসজিদ কেন্দ্রিক হতে পারে অথবা বিভিন্ন অথবা ইসলামকে ধ্বংস করার জন্য ভূমিকা পালন করবে এই জন্য আমাদের নারীদেরকে আমরা কোন পর্যায়ের জন্য তৈরি করব। সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এখন আমরা যদি নারীদেরকে দূরে সরিয়ে দিই ইসলাম থেকে এবং তাদের জন্য মাদ্রাসার ব্যবস্থা না করি হ্যাফা খানার ব্যবস্থা না করি তাদের জন্য ওয়াজের ব্যবস্থা না করি তাদের জন্য লাইব্রেরির ব্যবস্থা না করি তাহলে কিন্তু নারীরা অনেক দূরে সেরে যাবে ইউরোপের কথা আমরা বলতে পারি এখানে আলহামদুলিল্লাহ ইউরোপীয় সব মসজিদে প্রায় মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকে এবং মহিলাদের জন্য ইসলামিক সার্কেল থাকে অনেক গুরুত্বপূর্ণ মসজিদ সবগুলোতে ইসলামিক সার্কেল থাকে যেখানে মহিলারা একত্রিত হয় এবং মহিলাদের জন্য বড় কনফারেন্সও হয় শুধু মহিলাদের এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে তাই এতে কল্যাণজনক হল যে মহিলারা দিনের পথে খুব উদ্বুদ্ধ হয় নারী জাতি তাদের মনটা খুব নরম মায়ের জাতি এই নরম মাটিটাকে যদি ইসলামের সাইজে তৈরি করা যায় তাহলে এটা দ্বারা বিশাল একটা উপকার আর যদি সেটাকে অন্য খারাপ কিছুর মমত সাথে জড়িত করে দেওয়া হয় তখন এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য হবে উম্মার জন্য অত্যন্ত দুর্ভাগ্য হবে আর এই কারণে আমরা বলবো যে নারীর কারণে একটা সংসারে শান্তি হয় নারীর কারণে সংসারে সুখ আসে কখন নারীর কারণে সুখ আসবে যখন নারীর কাছে দাওয়াত বেশি হবে নারী ভয় করবে স্যাক্রিফাইস করবে কারণ পরিবারগুলোতে থাকে তখন অনেক কারণে ভুল বুঝাবু হয় একজন নারী যদি আল্লাহ আল্লাহওয়ালা নারী হয় তখন সে সবর করে যে আমি যদি একজনে আমাকে খারাপ বললেও কষ্ট দিলেও আমি যদি তার উত্তর না দিই তাহলে আল্লাহর কাছে আমার মর্যাদা হবে এই কথাগুলো সে বুঝে তখন পরিবারের শান্তিটা বজায় থাকে তে এই জন্য আমাদের মনে হয় নারীদের জন্য আমাদের লাইব্রেরির উদ্যোগ পড়াশোনার উদ্যোগ এবং তাদের জন্য বয়স্ক শিক্ষার উদ্যোগ মেয়েদের জন্য মাদ্রাসা ইসলামিক মাদ্রাসা সহ এগুলো আরো ব্যাপক হওয়া দরকার খেয়াল করেছেন মানে আমাদের দেশে এখনো মেয়েদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হয়নি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে পড়ুক যেখানেই পড়ুক যদি তাদের আলাদা বিশ্ববিদ্যালয় করা তাহলে এটা কিন্তু একটা ভালো একটা কাজ এটা শিখতে পারবে বা এমনি সাধারণ জ্ঞান তারা অর্জন করবে তাদের মধ্যে আপনি দেখেন আয়সা মে সাত একজন আছে আরবদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ লেখা আরবি লিখছেন আমাদের অনেক কামেল আছেন আরবিয়ান তিনি করেছেন যে মহাদিস বিভিন্ন যুগে নারী মহাদিস যারা ছিলেন তাদের বায়োগ্রাফি তিনি সংকলন করেছেন এবং বর্তমানেও বিভিন্ন জায়গায় এত নারী পাওয়া যায় যে সব মুসলিম আমাদের বাংলা ভাষা ভাষার মধ্যে পাওয়া যাচ্ছে না এটা আমার মনে হয় এটা আমাদের জন্য দুঃখজনক পরিমাণে ডেকে আনবে কারণ এরাই কিন্তু ভবিষ্যতে অনেক সময় এই নারীরা এই সন্তানদেরকে দিন শিক্ষার উদ্বুদ্ধ করে সেটা হয়ে ওঠে না অনেক কিছু জি এই কারণে আমরা পরিবারে কিভাবে ইসলাম চর্চা করতে পারিটা আপনি বলছিলেন আমার মনে হয় নারীদের বিষয়টা আমরা যেমন আলোচনা করবো আমাদের ঘরটাকে রক্ষা করা যাহার নামের আগুন থেকে আল্লাহ তারা আল্লাহ বলে দিয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা বাইরে অনেক সময় দেন কিন্তু নিজের পরিবারের ব্যাপারে কোনো কেয়ার নেই উদাসীন তাতে করে সন্তানরা ধ্বংসের পথে যায় খারাপের পথে যায় এই জন্য পরিবার এবং নিজের সন্তানদেরকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা ঘরের বাইরে বাইরে থাকে সন্তানদের সাথে বসার সুযোগ তার হয় না তখন হয় কি যেমন আমরা দেখি যে একটা ফ্রুটের মধ্যে মজা আসতে হলে সূর্যের প্রচন্ড তাপ যেমন দরকার চাঁদের আলো দরকার আলা এবং কঠিন আলো দুইটা দরকার শুধু যদি একমুখে হয়তো খুব মিষ্টি হয়ে যাবে নথবা খুব টক হয়ে যাবে অর্থাৎ ভালো করে গ্রোথটা হবে না ব্যক্তিত্বের গ্রোথ যেটা হওয়া দরকার সেটা হবে না এই জন্য পুরুষদেরকেও টাইম দেওয়া দরকার এবং মহিলাদেরকেও দেওয়া দরকার আমি আরেকটা কথা এখানে বলতে চাই যে মা বাবা যে সন্তান থেকে লালন পালন করবেন একজন টিচার টিচার হতে হলে তাকে একাডেমি জ্ঞান অর্জন করতে হয় আবার শুধু টিচার জ্ঞান অর্জন করলে হবে না বরং তাকে প্রফেশনাল জ্ঞান অর্জন করতে হয় ট্রেনিং নিতে হয় এবং ইউকেতে আমরা দেখি লন্ডনে যে একজন কোয়ালিফাইড টিচার হওয়ার জন্য তিনি শুধু ডিগ্রি নিয়ে আসলে হবে না যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করছেন মাস্টার্স করছেন তাতে হবে না তাকে একটা পিজি সি কোর্স করতে হয় পিজিসি কোর্স হলো এটা টিচার্স ট্রেনিং দেড় বছরের ট্রেনিং এবং প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল নলেজ অর্জন করলে তারপরে তাকে কোয়ালিফাইড টিচার হিসাবে স্কুলগুলোতে নিয়োগ দেওয়া হয় এই প্যারেন্টিংস এর জন্য একটা টিপস থাকা দরকার ট্রেনিং থাকা দরকার শিক্ষা থাকা দরকার জি জি জিটা অনেকে দাম্পত্য জীবনে চলে যায় কিন্তু কিভাবে এই জীবনটা ব্যয় করবেশন সামাজিক সংগঠন করেন উন্নত বিশ্ব গুলোতে আছে কোর্স হয় প্যারেন্টিং এর উপর সেমিনার হয় এটা দরকার আবার আমরা আমাদের ইসলামিক সেন্টারে এক জায়গায় করি তাহলে সেটা একটা গুরুত্বপূর্ণ যখন বাচ্চারা আঠারো উনিশ এই বয়সটা খুব ট্যাকল করা খুবই ডিফিকাল্ট টাইম এই মাদনার বয়সটাকে কিভাবে শিখা দরকার কারণ পিতা শুধুমাত্র একজন বাচ্চার জন্ম হলে বাবা হওয়া যায় না বাবার আদর্শ বাবা হতে হলে তাকে ট্রেন দিতে হবে একটু একটু বিরতি যেতে হচ্ছে সময় দর্শক বৃন্দ আমরা একটু আলোচনা আপনার আমাদের সাথে থাকুন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 onu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 शुभ परिणती परी अनुष्ठान पिस সালাম আলাইকুম ওরক সম্মানিত দর্শক বিন্দু আপনার দেখছিলেন আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে জানতে চেয়েছি যে কিভাবে একটি পরিবার তার ইসলাম বজায় থাকে পরিবার কিভাবে ইসলাম গড়ে ওঠে সেই জিনিসটা তার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছিলাম তিনি সেটা আলোচনা করছিলেন আমাদের একটি বিরতির সময় হয়েছিল কিন্তু আমরা চলে গেছিলাম এখন আমরা তার কাছে আবার ফিরে আসছি জি মোহতার আমরা আলোচনা করছিলাম যে মা বাবা বা তাদের মা বাবা হওয়ার জন্য একটা জি জি যদিও ন্যাচারাল নিয়মে মানুষ মা বাবা হয়ে যায় বিয়ে করলো বাচ্চা হয়ে যায় এতে মা বাবা হয়ে যায় অটোমেটিক কিন্তু আদর্শ মা বাবা হওয়ার জন্য কিন্তু ট্রেনিং নেওয়া দরকার আর এই ট্রেনিংগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে এই জন্য প্যারেন্টসিং ট্রেনটিংয়ে বলা হয় যে প্যারেন্টিং ইট ইজ এ ফুল টাইম জব অর্থাৎ আপনি যে চাকরিটা করেন মা বাবার যে চাকরিটা করে এই চাকরির থেকে তিনি আশা করেন যে প্রায় সপ্তাহে এই বিনিয়োগের ফসল কিন্তু আপনি যদি এখন সময় না দেন কষ্ট না করেন বাচ্চাদের জন্য তাহলে পরে আপনাকে আফসোস করতে হবে যেমন যখন ধান বোনার সময় ধান চাষ করার সময় সেই সময় যদি কেউ চাষ না করে তখন অগ্রহণ মাসে পাগল বলবেগ্রাহ মাস যখন আসবে তখন সে কাছে নিয়ে যেতে পারবে ধান কেটে আনার জন্য তেমনি ভাবে আমরা যখন আমাদের বাচ্চাদেরকে সময় দেব পরিবারকে সময় দেব এবং প্যারেন্টিং কে টিচিং নিয়ে ফুল টাইম জব হিসেবে এটা স্যালারি আমায় আমি পেনশন পাবো তেমনি ভাবে কিন্তু আমার এই ফুল টাইম জব থেকে কিন্তু আমার অনেক স্যালারি আসবে অনেক কিছু আসবে এবং সেটা সারা জীবনের সম্পদ এই সম্পদ আর কোন সম্পদ যদি একবার নষ্ট হতে পারে সম্পদ পাওয়া যাবে না এই জন্য আমি সেটা কিন্তু আমি ফিরে পাব। এমন না যে এটা নষ্ট করে দিচ্ছি এটা অবশ্যই আমার কাছে ফিরে আসবে আমরা অনেক সময় আমাদের মেয়েদের পাঠিয়ে দিই বিভিন্ন স্কুলে কলেজে খেয়াল তাদেরকে কিন্তু পর্দার ব্যাপারে কি না কিছু সাথে কেমন হবে হবে রাখতে বা কিভাবে তাদের পরিচিত রক্ষার ব্যাপারটি অনেক আমরা তাদেরকে গুরুত্ব শিখাই না এতে করে কিন্তু আমরা বিবাহ পূর্ব বিভিন্ন জিনিসের সম্মুখীন হতে হয় আমাদের মেয়েদের বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এগুলো সবই কিন্তু আমার মনে হচ্ছে একেদিনে আপনি ভালো বলতে পারবেন একটা ইনস্টিটিউটের মতো করি যেমন আপনার ঘরে আপনার পাঁচ সাতজন সদস্য আছেন প্রতিদিন সম্ভব হলে ভালো অথবা দু একদিন পরপর সপ্তাহে একদিন সবাই কিনে আপনি বসুন এবং আয়াত পড়া হয় এবং হাদিস পড়া হয় তখন না কি না স্পেশাল রহমত ওই ঘর উপর নাজেল হয় সেটা ঘেরাও করে আমরা যে জানি খুব হাসি খুশি থাকা জি একজন সাবি এসে বললো ইহারসুল্লাহ আমার দশজন সন্তান আছে কোন তাদের সন্তানদেরকে দয়া করে আল্লাহ কিভাবে তাদেরকে দয়া করবে এখানে যেই জিনিস পরিবারের সাথে হাসি খুশি থাকা আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম সেখানে উদ্ধৃত করেছে কোন জায়গা থেকে উদ্ধৃত করেছে রেফারেন্স দেয়নি তবে হুজরত অমর রদিয়াল্লা তাল উদ্দেশিত সে বলছে যে ঈদ দেখালা আহাদা কাতিফ ও ঈদে খারা যায় ভয় না পেয়ে যাও বাবা আসবে ভয় এরকম না করে বরং আর একটু ক্লোজ হলে এটা ভালো হয় তাহলে বাচ্চারা খুব ইজিলি আমি তাদেরকে মায়া করে পড়াতে পারবো জোর করে পড়ানো শাসন দিয়ে পড়ালে আমি বের হলেই সে পড়া ছেড়ে দেবে কিন্তু যদি মায়া করে পড়াই যে রিওয়ার্ডিং ওয়েতে যে এটা করার চেষ্টা করা হবে তখন সে নিজ থেকে পড়বে এবং সে আমার জন্য অপেক্ষা করবে খেলার মত করবে আর হজর দমর বলছেন যখন তুমি বেরিয়ে যাবে তখন পুরুষ হয়ে বের হবে বাইরে তোমার ব্যক্তিত্ব থাকবে কিন্তু ঘরের ভিতর সন্তানদের সাথে খুব ক্লোজ হবে এবং খুব সাফ থাকবে এই জন্য আমরা এরকম তালিমের ব্যবস্থা ঘরে করব। একজনের তারপরে ঘর ক্লিন করার দায়িত্ব একজনের ঘর গোছানোর দায়িত্ব একজনের এইভাবে আমরা কাজকে বন্টন করতে পারি এতে করে সে নেওয়ার একটা শক্তি তার মধ্যে করবে আর পারস্পরিক ব্যবহারের ডিলিংস ডিলিংসটা শিখানোর জন্য ভালো সুব্যবহার সালাম বিনিময় এই জাতীয় জিনিসগুলো আমরা ঘর থেকেই তাদেরকে শিক্ষা দিতে হবে এটা অবশ্যই দরকার সামাজিক আদব সালাম দেবে কিভাবে সালাম দেওয়া উচিত এবং বড়দের সাথে কিভাবে ব্যবহার করবে যে আমার বাচ্চাদের কি কি বিষয়ে ফোকাস করা দরকার নিজেই সালামের বিষয়টা ফোকাস করতে হবে তারপরে পবিত্রতার বিষয়গুলোকে ফোকাস করতে হবে বই থেকে যখন আপনি পড়বেন কিতাব থেকে তখন পবিত্রতার অধ্যায় টা যখন আসবে কিভাবে উজু করতে হবে গোসল করতে হবে এমনকি কখনো কখনো সব মা বাবা গোসল নিজেরা হয়তো ভালো করে নলেজ নেই তখন তারা করতে পারেন যে ইউটিউবে কিভাবে উজু করা হচ্ছে সেটা আছে সেটা দেখে এবার প্র্যাকটিক্যালি তাকে উজু করতে বলবে দেখা যায় করছে। কোরআন পড়ার সময় তার একটা আগ্রহ হবে আগ্রহ হবে এবং সে কিছু বুঝবে ও আমি বুঝি যেমন আমি দেখছি বাচ্চাদেরকে আপনি যখন প্রথম বই যে মদিনা ইউনিভার্সিটিতে যে বইটা আব্দুল রাহিমের আব্দুল রাহিমের যে বইটা আছে কিতাব আছে ওখানে বই বাইতুন হাউস তো সে যখন কোরআন সাহেব পড়ে আবু ধরেই আমি বুঝছি এটার অর্থ বুঝে গেছি ভালো লাগবে সেটা এই জন্য একটা আনন্দের সাথে সে কোরআন সাহেব পড়তে পারবে এবং তার বোরিং হবে না এই জন্য ঘরটাকে আমরা কিন্তু ইনোভেশনের জায়গা করি বাচ্চাদেরকে সময় দি এবং বাচ্চাদের সাথে খুব বিশেষত বাচ্চারা যখন অর্থাৎ থার্টিন থেকে এইটিন এই বয়সটা খুবই চ্যালেঞ্জিং কারণ এই বয়সটাতে বাচ্চারা একরুক হয়ে যায় এবং নিজেকে বড় মনে করে নিজেকে পুরুষ পুরুষ ভাবে এবং তখন কারো কথা শুনতে চায় না বাচ্চাদেরকে সেসব খুব বন্ধুত্ব দিয়ে আয় টান আর নিয়মিত যারা ছেলে আছে তাদেরকে নিয়ে মসজিদে যাওয়া ওয়াক্ত গুলোতে যাওয়ার চেষ্টা করা উচিত যাওয়ার ক্ষেত্রে ডেকে নিয়ে যাওয়া জামাতে দেরি করলে গুরুত্বপূর্ণ হয়ে যায় তাদের সাথে একটা বন্ধুত্ব হবে এটা খুব দরকার কারণ এখন দেখা যায় বাবারা যান কিন্তু হয়তো তার সন্তানকে নিচ্ছেন না এমনও হতে পারে বাবা অনেকক্ষণ দেখা যায় বাবা মসজিদে ছেলে এখানে রহম করার কোন সুযোগ সুযোগ নেই কারণ আমি মসজিদে আমি কেন যাচ্ছি জি কারণে অন্যায় করছি ক্ষতি করছি আমার সন্তানের এই বিষয়ে কোন রকম ছাড় দেওয়া যাবে আল্লাহর হকের বিষয়ে কোনো ছাড় নাই বন্দর হক শিখাতে হবে তাকে বন্দার কি অধিকার আছে তার কোনো আস্থা কাউকে আমি গালাগালি করতে দেবো না ইত্যাদি আছে এগুলোর ইউজটা যেন এবং আপনি নিয়ন্ত্রিত ব্যবহার যদি বাচ্চাদেরকে না করান এটা কিন্তু তাকে ধ্বংস করে দেবেন কারণ এখন অনলাইনে অনেক সময় মা বাবা খুব ভুল করেন আমরা অনেক পরিবারে দেখি যে ছেলেকে তার একটা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ আইফোন ইত্যাদি ব্যবহার ইত্যাদিতে অবজারভেশন রাখতে হবে গোপন কোন রুমে বেডরুম যেন আমরা সেটা না দিই জানছিলাম আমাদের সময় শেষ হয়ে এসেছে তাকে আর সময় দিতে পারেনি আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিতে হচ্ছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আবার আপনার সাথে আমাদের দেখা হয় আসসালাম আলাইকুম ay হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর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 थेके 1000 -1000 छे. बेशी धर्म हसलम यूरोप सब चेधिपा धर्म हम इसमाम पृथ्वी ते सब चेसि बृद्धि पा धर्म हम इसमाम तरबारी